ইবনু আব্বাস রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নাবি সাল্লা সাল্লামের সময় মুসল্লিগণ ফর্জ সালাদ শেষ হলে উচ্চঈস্বরে জিকার করতেন ইবনু আব্বাস রজিয়াল্লাহ তু আলাহন বলেন আমি এরূপ শুনে বুঝতাম মুসল্লিগণ সালাত শেষ করেছেন